আবদুল্লাহ ইবনু জায়দ রদিল্লাহ তাল্লাহুতে বর্ণিত তিনি বলেন হর্রা নামক যুদ্ধের সময় তার নিকট এক ব্যক্তি এসে বলল ইবনু হানজালা রদিল্লাহ তাল্লাহ মানুষের নিকট থেকে মৃত্যুর উপর বায়াত গ্রহণ করছেন তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরপর আমি তো কারণ নিকট এমন বায়াত করব না